بسم الله الرحمن الرحيم بارونکو নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে قولا ممن دعا من الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نيابة عن فضيلة الشيخ خالد بن فهد الجليل مدين مركز الملك خالد بن شادي بكم أيها الإخوة الكرام نرحب بالجارية البنقالية ونسأل الله لنا ولكم التوفيق والسداد ونتقدموا بالشكر الجزيب لمؤسسة الملك خاذ الخيرية على رعاية هذا المنتقى المبارك كما نتقدم بالشكر للمكتب التعاوني ادعوه الإرشاد وتعوية الجاريات بالدمان على إتاحة الفرصة للشيخ نقيع الرحمن لإرضاء المحاضرة في هذا المنتقى جزاء الله خيرا كما لا يسعنا أن نذكر فالملئ جلالة الملك خالد رحمه الله رحمه الله رحمة واسعة وبارك طاب في ذريته وأصلح لهم شأنهم كل أمين أمين بلد الكرام الآن نستمع لفضيلة الشيخ مطيع الرحمن فالفع عليكم المحاضرة جزاء الله خيرا فاليتفضل المسؤول السلام عليكم ورحمة الله وبركاته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 শ্রোধিয়াম সমানিত শ্রোতামী আল্লাপর আলমিনের হমদসানা প্রশংসা গুনগান আরবি সন্ন্যতি হাজাই পেশ করে এবং তার সাথে সাথে রসুল্লাহ সালামের উপর সালাত আপনাদেরকে জানায় মোবারকবাদ আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আপনাদেরকে এই মোবারক সরজমিনে তৌহিদ তৌহিদের দেশে সন্ন্যতের দেশে আল্লাহ কিছু সময় কাটাবার সুযোগ দান করেছেন আলামিন আপনাকে হারমাইন শরিফেন এর প্রতিবেশী করেছেন আল্লাহ পাখের সুক্রিয়া আদায় করেন যে সহজেই অল্প পয়সাতেই আপনি মাক্কাতুল মোকরামা মদিনা মুনা পৌঁছিতে পারছেন আর এর সাথে সাথে হালাল রুজির রাস্তা এখানে প্রশস্ত রয়েছে পক্ষান্তরে অন্য জায়গায় হারামের রাস্তা প্রশস্ত রয়েছে হালালের রাস্তা সংকুচিত রয়েছে এখানে আপনি প্রথম উদ্দেশ্য নিয়ে আসবেন তহিদের দেশে সন্ন্যার দেশে তহিদ সন্না এখান থেকে নিয়ে যাবেন এই জন্য বললাম যেটা তহিদ এবং সন্ন্যার দেশ এখান থেকে প্রথম এই সম্বল নিয়ে যেতে হবে আর তারপরে এখান থেকে হজুমরা বেশি বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে কারণ আপনি আল্লাহর ঘরের কাছে আছেন আর তারপরে এখান থেকে হালাল লুজি আপনাকে নিয়ে যেতে হবে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমাদের হালালে যেন বরকত দান করেন আর হারাম কথা কাজ থেকে রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের সানা শুক্রিয়ার পরে যদি আল্লাহর বান্দাদের সুক্রিয়া আদায় না করা হয় তাহলে আল্লাপাকের সুক্রিয় অসম্পন্ন থাকবে পে নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন মাল্লাম যারা আল্লাহ পাখের যারা মানুষের সুক্রিয়া আদায় না করে তার আল্লাহ পাখেরও পুরোপুরি সুক্রিয়া আদায় করে না মানুষের যদি সুক্রিয়া আদায় করার তৌফিক না হয় চোখের সামনে দেখে এবং মানুষকে মানুষ সামনে দেখলে চক্ষু লজ্জাও থাকে তো মানুষের সুক্রিয়া যদি আদায় করার তৌফিক না হয় অর্থাৎ শুক্রিয়া আদায় না করে ওই রকমের মন মেজাজ না থাকে যে শুক্রিয়া আদায় করবো যার নন খেয়েছি তার গুণ গাইব এই যদি আদায় না করতে পারে তাহলে আল্লাহ পাখির কি করে সুকরিয়া আদায় করবি যেটি হচ্ছে ইমান বিল না দেখে বিশ্বাস আল্লাহ ফাকরুল আলমিনের শুক্রিয়ার পর এই জন্য শুক্রিয়া আদায় করি মারকাজ খালেদ আল ইস্ত কর্মকর্তাদের ওপর থেকে নিজ পর্যন্ত যে কোনো স্তরের ভাইয়েরা যারা দিনের কাজ করে যাচ্ছেন আর এর পিছনে রয়েছে মোসাতুল মালিক খালিদ আল খাইরিয়া রাহমাউল্লাহ রহমাত ওয়াসিয়া এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা রয়েছেন দায়িত্বশীল রয়েছেন সকলের সুক্রিয়া আদায় করি আল্লাহ ফাকর্ব আলমিন তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের উহের মাখ ফেরত করেন তাদের কোন আল্লাহ পাক মাফ করে দেন তাদেরকে আল্লাহ ফাকরমাতেন আর যারা দুনিয়াতে রয়েছেন তাদের আল্লাহ পাক তাদের দিন দুনিয়ায় বরকত দান করেন ইমান আমলে বরকত দান করেন শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক বরকত দান করেন এরপরে षयर दिगे आसबारे साथ ही अपन जो शुक्रिया आदाय ना करी तो अकृतज्ञता है ना शुक्री है जल्लाह फक्रबुल आलमीन तौफिक दान कर दिन उद्देश्य दिन शिखब शिखा को भाई इस दिन कथा बोलारा एस दिन कथा जानार् शिखार اللہ فکر ہمارے دیکھ آسلنت الماتر آحل جامات بڑ بڑھا لکھا ہے সুতরাং ایک گھنٹہ آلوچن আহলে সোন জামাতের আকিদা পেশ করব এটা আমার পক্ষে অসম্ভব তবে এই বিষয় সম্পর্কে শুধু আপনাদেরকে দিক নির্দেশনা দিতে পারব আপনাদেরকে চাবি দিয়ে দিতে পারব যে সেই চাবিটা নিয়ে আপনি আহলে সন্নাতাল জামাতের আকিদার যে ঘর রয়েছে সেই ঘরে প্রবেশ করতে পারবেন যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন আর সেখান থেকে সহিদা সহি মানহাজ সহি উদ্দেশ্য আর এই অল্প সময়ের আলোচনায় আহল সাল জামাতে সব আকিদে জেনে যাবেন আর সবকিছু মুখস্ত করে নেবেন আর সবকিছু সংশোধন করে নেবেন যাদের সংশোধন প্রয়োজন রয়েছে আর প্রত্যেকের সংশোধনের প্রয়োজন রয়েছে এটা সম্ভব নয় मौलिक विषय खुद संक्षेपेरबुल जान कलिक दान कर तौफिक दान कर दान कर ज्ञानी लोक एसता मेहून अल कौल जरा कथा शनब ना फायम आहसा ना तर कथागुलिर मध्य भलो कथा सब चीत भलो कथा आहसाना আর সবচেয়ে ভালো কথা হচ্ছে কাল আল্লাহ কাল রসুল আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক আমাদের যেন সেই দলে সামিল করে নেন আল্লাহ রব আলিন সুরায় আরফ আরাফের আয়াত নম্বর একশো তের সাদ করছেন অমিমানা উম্মাহ আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে আল্লাহ যেসব করেছেন যেসব করেছেন তার সকলে তাহলে এই দলে সামিল না এই জন্য মিন দিয়ে আল্লাহরাবুল আলমেন এখানে এই বিষয়টি উল্লেখ করেছেন মিন বাদি আিয়া যারা গ্রামার বুঝেন ওমান খালাক যাদেরকে আমি সৃষ্টি করেছি মানুষ আর জিন থেকে एदेर एग एक दल रही रहीद नक जरा सत्य सन्धान दिए थकेदेशना सत्य रास्ता हकर रास्ता देखिए थके हक पथे परिचालित थके हक दिखे मानुष के चलार जन उत्साहित करता तर सामने खोलार चेष्टा कर मानुष्टर रास्ता खोले जा জামানাই সাহাবাইকেরামদের জামানাই তাবে ইন্দের জামানাই তাবা তাবে ইন্দের জামানাই স্বর্ণঝুলি সেই ইসলামের দিকে ফিরে আসুক নিজের নিজের সংশোধন করি পাক বলছেন যে একটা सृष्टि जरा यहादी हक सत्य दिए हिदायत कर दिखे रास्ता देखे हक दिए इन्साफ कर विचार कर समस्या समाधान करते आल्ला रबुल आलमी आयाते एक उम्मतर कथा एक जमायतर कथा सारा विश्व समस्त मानुषा একটি দলের কথা বলেছেন সেটাকে ফিরকা বলেননি আল্লাহ থেকে বিচ্ছিন্ন কিন্তু ওম্মা যেটি আসল পথে পরিচালিত রয়েছে যেই পথের উপর পিয়ানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাহাবাই কেরামদেরকে ছেড়ে গেছেন তারা হক দিয়ে রাস্তা দেখায় আর হক দিয়ে তারা বিচার করে এই দলটির নাম আহলে সুনতল জামাহ এই দলটির নাম হচ্ছে আহলে সেই দলটি মুসলিম অবশ্যই মুসলিম কিন্তু মুসলিমের সাথে মুসলিমদের মাঝে ভেজালও ঢুকেছে অনেক যেমন আবি করিম সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল সুতরাং তা হবেই কারণ আবি করিম সাল্লাহিস্লাম নিজের খেয়াল খুশি কথা বলেন নাই বরং वस्तव कथा जाहिंग सूतरा दिए तेहतर हाँ मध्य पथे हदीस तो जा ते अपना जाननाथ पथे रही दल संपर्क आल्ला पक रबुल अबील हक के अबे दिल এরা হক এর রাস্তা দেখায় এবং এরা হক দিয়ে সমস্যার সমাধান করে হচ্ছে বলেছেন মুসলিম সকলে ছিল কারণ তাদের মধ্যে একটি দল ছাড়া দ্বিতীয় কোন দল ছিল না কোন দল ছিল না কোনো ভ্রান্ত আখিদার মানুষ মুসলিমদের মধ্যে পাওয়া যায় মুসলিমদের আলের তাতে প্রখ্যাত তাবি মোহাম্মদ বিন সির রহমতুল্লাহ আলহ যাকে সকলে চিনেন আপনারা তিনি বলছেন যে একটা হাদিস শোন এলো কালা রসুলা রসুল কাজা ও কাজা রসুল এই বলেছেন রসুরাম এই করেছেন রকম কথা যখন একজন সাহাবি আর একজন সাহাবি তখন কানু সনদ সম্পর্কে জিজ্ঞেস করতে না কি তোমাকে জিজ্ঞেস করার কারণ সাহাবাহি কালাম সবগুলি নাই পথের পথিক ছিলেন খালাম্মা ওয়াক ফিতনা কিন্তু যখন ফিতনা শুরু হলো ফিতনা সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দিনের নামে ফিতনা দুনিয়ার ফিতনা পয়সার ফিতনা নারীর ফিতনা বাড়ির ফিতনা দুনিয়ার লোভ লালসার ফিতনা বিভিন্ন রকম ফিতনা রয়েছে এগুলো ফিতনা অনেক ছোট দিনের ফিতনার চাইতো দিনের ফিতনা সবচেয়ে বড় ফিতনা আর দিনের ফিতনার মধ্যে দিনের সবচেয়ে যেটা বিপরীত জিনিস যাতে দিন পুরোপুরি শেষ হয়ে যায় সেটা হচ্ছে সিরক এই জন্য করিমের ভাষায় আল্লাহ রবেন সিরকে ফিতনা বলে আখ্যায়িত করেছেন ফিতনা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সিরক আছে ততক্ষণ পর্যন্ত আল্লাফাকের জমিনে সংগ্রাম আর শর্ত সাপেক্ষ জেহাদ চলতে থাকবে কিন্তু জেহাদ মানে এই না যেমন এক শ্রেণীর লোকেরা বুঝেছে আমি দু কথা শিখলাম আর তারপর এরা বিভ্রান্ত হয়েছে শাসক যদি বলেন হুকুম দেন তাহলে তখন ঠিক আছে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে সির্ক আছে এক কথা আল্লাহ ততক্ষণ এখানে সবচেয়ে বড় ফিতনা সিরককে বলা হয়েছে যেটা বলতে চাইছি তো বলছেনাগনা করলে মুসলিম থাকেন মিথ্যে কথা বললে হ্যাঁ মদ খেলে মুসলিম থাকেন এ কার মুসলিম নাকি এইরকম যখন শুরু হলো খারিজিদের ফিতনা শুরু হইলো এদিকে আর একটা যারা नबीमाम तुम्हारे हादी बयान कर रेजाल गुलना नाम उल्लेख करो तुम कारो क्या तुम्हें हादीशन তারপরে যাদের নাম উল্লেখ করলো যদি তারা আহলে সন্ন্যত হইত ফাই সন্না শব্দটি ভালো করে শোনেন আহলে সন্নতর দিকে লক্ষ্য করে গ্রহণ করা হইতো আর বিদাতিদের দিকে লক্ষ্য করে দেখতো যে বর্ণনাকারী কে বলছে অমুক বিদাতি অমুক অমুক চরমপন্থী যে মুসলিমকে গাফের বলে অমুক হচ্ছে বাড়াবাড়ি করে নবীর বংশের মধ্যে আল্লাহর আল্লাহ রয়েছে তারা দিতে পারে তারা রক্ষা করতে পারে এই রকম যদি বিদাতি হইত তখন ফালাউজাদিস বাহাদি হাদিসুম তাদের হাদিস পরিত্যক্ত হইতো তাদের হাদিস নেওয়া হইতো না জামা তাহলে আহলি সন্নাকে যারা নবী করিম সালাম আদর্শের অনুসারী সন্নাওয়ালা রসুলের তরিকাওয়ালা ওয়াল জামা জামা মানে হচ্ছে দল জামাত মানে হচ্ছে দল কোন দলটি যেই দলটির মধ্যে কোন না, দিনের ব্যাপারে কোন রকমের ছিল না, সেই দলটি হচ্ছে সাহাবাইমদের দল তাহলে আহলে সন্ন্যত মানে যারা নবী করিমের সন্ন্যতের অনুসারী আর সাহাবাই কেরামদের পুরো জামাতের অনুসারী তারা হচ্ছে আহলে সুন্না তাহলে আহলে সুন্নতের ব্যাখ্যাটা বললাম এখন আকিদা শব্দটি সংক্ষেপে ব্যাখ্যা বলি আকিদা শব্দটি আকুদ থেকে আকুদ মানে হচ্ছে বন্ধন বাঙালিরাও বুঝি আরবরা এর সাথে সাথে আব্দুল বাইব ব্যবসা যে চুক্তি হয় আপনি কেনলেন আরেকজন বিক্রি করলে এটাকে আকদে বাই বলে ব্যবসা চুক্তি বন্ধন কথা হয়ে গেল ফাঁকা আপনি ক্রয় করেছেন तो शब्द आकीदा होना आकीदार विषय अकाट्ट विश्वास अंतर थे मगज थे बेर असम्भव कथा दुनिया धन सम्पदे प्रलोभन दिए আপনারই এই আকিদা ছিনিয়ে নেওয়া যায় না এই এইরকমই ধমক দিয়ে শাস্তি দিয়ে আগুন দিয়েও এই আকিদাকে ছিনিয়ে নেওয়া যায় না এর নাম হচ্ছে আকিদা আর এই আকিদায় যদি এমন দুর্বলতা থাকে যে কয়েক পয়সার প্রলোভনে বিক্রি হয়ে যায় দুনিয়ার কোনো স্বার্থে বিক্রি হয়ে যায় আকিদাকে বিক্রি করে ফেলে যে দেশে গেলে দেশের মতো এখানে হইলে এখানের মতো যেখানে যেমন আবহাওয়া সেখানে তেমন অল্প দুনিয়ার স্বার্থে সেই আকিদাকে বিক্রি করে ফেলে তাহলে সেটা আকিদার থাকল না বন্ধন আর থাকলো না আপনার এ হচ্ছে সংক্ষিপ্ত ভূমিকা তারপরে যে বিষয়গুলি সম্পর্কে আলোচনা করব বলছিলাম সুরা আরাফের আয়াত যে একটি দল সবসময় হক পথে থাকবে আয়াত প্রমাণ করে এই হকপন্থী দল সম্পর্কে সুরা আরাফে আল্লাহ একশো সত্তর নম্বর আয়াতে আরেকটি একটি কথা এর সাত করেছেন তাদের লক্ষণ তাদের অবস্থা কেমন হবে তাদেরকে চেনবেন কি করে শুধু লেবেলে চেনবেন নামে চেনা যাবে না আহলে সন্ন্যতল জামাতের নাম দিলেই যে আহলেসন্নতল জামাত হয়ে যাবে এটা মোটেই নয় কারণ আমাদের উপমহাদেশে আহলে সন্ন্যতল জামাত নামটি যারা বেশি বেশি নিজের লেভেল হিসাবে ব্যবহার করে তারা সবচাইতে বেশি বেদাত করে কবর বাজার খুঁজা করে সন্নি বলে অথবা বিশেষ করে আকিদার বিষয় আল্লাহ একশো সত্তর ওই সব লোকেরা যারা কোরআনে করিমিত করে ধারণ করে আলকিতাব মানে শুধু কোরআনে করিম নয় আল কিতাবামের কথা কাজের মাধ্যমে অনমোদনের মাধ্যমে যা হয়েছে তা হচ্ছে হদিস সন্না আল মানে তাহলে কোরআন সন্না যারা কোরআন এবং সন্নাকে শক্ত করে আঁকড়ে ধরে प्रथम आकीदात जमर्शन्ना चलना कारण करा क्या जिज्ञेस करें पांच नाम आल्ला सतर टाइम नामज कर नामा आकिदा ठीक मजार पुजा करें বেশ কয়েকটি দিক রয়েছে সবগুলি দিক পূর্ণ করলে সলাৎ কায়েম করা হয় তাহলে যারা কোরআন সন্নাকে মজবুত করে ধারণ করে এবং সলাৎ কায়েম করে এরা কারা এরা হচ্ছে আহলে জামাত मुसलिंग नाम संस्कार आकीोधन करते चाय तुल पथे चले गथ सठी पथे फिर आसे तरफ बंदी संशोधन करते भूलबंदी कर भूल नामे যাদের যারা সংশোধন করতে চায় এরা হচ্ছে মুসলেহীন এই মুসলেহীন সংস্কারকদের যে প্রতিদান রয়েছে বদলা রয়েছে তা আমি বিনষ্ট করি না আল্লাহাক বলছেন কাররা বলছেন যে শুরুতে আয়াতের শুরুতে আল্লাহ বললেন যারা কোরআন সন্নাকে মজবুত করে ধরে আর সলা কায়েম করে আর আয়াতের শেষে বললেন যে এরা মুসলিহীন তার মানে এরাই হচ্ছে মুসলিহীন ইসলা করার যোগ্যতা এদের রয়েছে যাদের সহি সালাতছেন বলেছেন সল্লু কামার আই তুমুন ও সাল্লি এই সম্বোধন যেমন পুরুষদেরকে করেছেন সেই সেইভাবেই নবী করিম সাল্লাহ নারীদেরকে করেছেন একটি হাদিসে কোথায় কথা বলেননি যে পুরুষরা তোমরা ওদেরকে বলো যে আমার বিবি আয়সার মতো নামাজ পড়ে ফাতেমার মতো নামাজ পড়ে কোথাও আছে কি কোথাও নেই তারপরে নবিয়ে করিম সাল্লাম রাসুল হয়ে এসেছেন শুধু পুরুষদের জন্য তেমনি নারীদেরকে বলেছেন তাহলে বোঝা গেল যে সালাত আদায় করতে হবে নারী পুরুষ সকলকে রসুল সাল্লাম সালাতের মত জামাত পথ প্রথম যে বিষয়টি বলবো এই সম্পর্কে সেটা হচ্ছে তাদের মধ্যে ঐক্য থাকবে অনৈক্য থাকবে না তারা এক করার চেষ্টা করবে ভাঙন ধরাবার চেষ্টা করবে না তারা সবাইকে জড়াবার চেষ্টা করবে গড়ার চেষ্টা করবে ভাঙচুরের চেষ্টা করবে না বিচ্ছিন্নতা থেকে তারা দূরে থাকবে না আকিদার ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে না এবাদতের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে না সৈন্যতার অনুসরণের ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে বিচ্ছিন্নতা থাকবে আর কাল এলাই আর মোহাম্মদ রসুল এই যে দুটি শাহাদ দিচ্ছেন আর মুহদ রসুল এতে শিখানো হয়েছে মানহাজ মুহম্মদ সাল্লাম যখন আল্লাহ রসুল তখন আপনার পথটা হবে রসুলের পথ আপনি কোন রাস্তায় চলবেন কোন রাস্তায় এ বাদতবন্দি করবেন কোন আকিদা রাখবেন যে আকিদার ওপর সাহাবাই ছেড়ে গেছেন মানহাজ কি সব বুঝে নিব আমরা আল্লাহাক রবুল আলমিনের ডাক দিয়েছেন আল্লাহাকুরায় আমিয়া আহনগর বিরানব্বই তে সাদ করেছেন ইন্নাহাদুম ওয়াহেদা নিঃসন্দেহে এই উম্মত হচ্ছে একটি করো। একই রকমের আকিদা নিয়ে এবাদত বন্দী করো এমন নয় যে একজন বলবেন আল্লাহরুল আলমিন আরো সে সমুন্নত আর একজন বলবেন না আল্লাহ কলবে কলবে আর দল বলবেন যে সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান আর বললাম অসম্ভব কথা যে উম্মা হবেন এত ফাটলের সাথে এত অনৈক্যের সাথে যদি এত অনৈক্য থাকে তাহলে কখন ঐক্য সম্ভব না অনেকে ঐক্যের ডাক দিয়ে থাকি জমা করো শুধু না জমা করা এসব এবার সম্ভব না সবগুলিকে জমা করতে হবে কোরআন সুন্নার ভিত্তিতে আহলে সুন জামাত কোরআন সুনার ভিত্তিতে জমা করে সংখ্যার দিক থেকে দল ছোট হলেও গনের দিক থেকে সেটি হচ্ছে যারা তাদের দিনকে তাদের ইমান ইসলাম তাদের আকিদা ছিন্ন ভিন্ন করেছে মুসলিমরা বহু আকিদার আকিদার শেষ নেই এক এক তরিকার লোকের এক এক ধর্মের নামে বিচ্ছিন্ন হয়েছে তাহলে পয়সার জন্য যদি বিচ্ছিন্ন যারা ধর্মের ক্ষেত্রে ধর্মকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে দলে দলে বিভক্ত হয়ে গেছে আন তারা বিভক্ত হয়ে গেছে বিভিন্ন দলে লস্তা মিনহুম ফিসাই নবী তোমাদের তাদের সাথে কোনো সম্পর্ক নেই হচ্ছে যে সবাইকে একত্রিত করার চেষ্টা করবি আল্লাহাক্ষিক দান করেন এর আরো নাম হাদিসে রয়েছে একটি আল ফিরকা নাজিয়া নাজাত প্রাপ্ত দল মুক্তিপ্রাপ্ত দল আর একটি নাম হচ্ছে আতাইফ আল সাহায্য প্রাপ্ত দল জামাত সাল্লা হাদিস যেদিকে একটু আগে ইঙ্গিত করেছিলাম জিজ্ঞাসা করলেন যে কালু মানিয়া রসুল আল্লাহ তাহলে ওই একটি দল ওরা কারা যে পথের উপরে সেই রকম পথের উপর থাকবে তাহলে আপনার প্রত্যেকটি আকিদার ক্ষেত্রে আপনার আকিদাকে মিলাবেন রসর উল্লাহ সাল্লা আকিদার সাথে সাহাবাই কেরামদের আকিদার সাথে হাদিস পড়ে দেখুন তো আপনি তার আগে কোরআনে কেরিমে রয়েছে যে হে নবী ই তুমি মৃত আর আমাদের দেশে অধিকাংশ দলগুলি ফিরকা বলে থাকি যে নবী আ। মৌতুল নবী বললে গেলের সাথে না মায়ের সাথে আল্লাহ বিহাদবি শিখেছে মা তা রসুল্লাহ সাল্লা সাল্লাম ভাই না আকে নাতি ওয়াজা আঁকে নাতি রসুল আমার কোলে এতে করেছেন চিন্তা করুন আপনি তো রকম বহু বিষয় রয়েছে যে ক্ষেত্রে বিভ্রান্তিক শিকার হয়েছে একটি দল সেজন্য এই দলের নাম হচ্ছে সাহায্য প্রাপ্ত থাকবে এইখান থেকে নেওয়া হয়েছে এই দলের নাম হচ্ছে নাম হচ্ছে सत्यर ऊपर विजयी लहमान लाखे चेस्टा क्यों जो चापार चेष्टा इसलमर गुण जितना ही दवाओगे উতনা উভরে গাছ উর্দুতে কবিতা রয়েছে যে ইসলাম ইসলাম দিয়ে প্রকৃতিতে নেচারে আল্লাহ নে আল্লাহ তালা এমন এক শক্তি দিয়েছেন রেখেছেন যে জিতনা দাবো যত চাপার চেষ্টা করবে যত দমন করার চেষ্টা করবে উতনা উভরে গা দেখিমা দেশে কোন স্বার্থ নেই আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর পরকালের মুক্তি ছাড়া আমাদের রব এক আমাদের রসুল এক আমাদের দিন এক আমাদের কিবলা এক সুতরাং আমরা যদি এক হয়ে যেতাম কতই না ভালো হইত এই কথাটি কবি ইকবালের কথাই রয়েছে যে কত যে ভালো হইত যে আমাদের এত সবকিছু এক থাকা সত্ত্বেও এমনকি একসাথে আমরা জামাত সহকারের আমাজ আদি করি তারপর অন্তর বিক্ষিপ্ত আল্লাহ ফকরাবুল্লাহ আলম যান আমাদের সংশোধনে তফিক দান করেন এই আহলে সন্নতল জামাত এই দলটি কখন থেকে সৃষ্টি হলো কখন সৃষ্টি হল নবী করিম একটি অত্যন্ত মূল্যবান কথা শোনায় আপনাদেরকে তিনি বলছেন মজহাবন কদিমন আহ্ন জামাতের মজহব রাস্তা মজাহ মানে চলার রাস্তা যাওয়ার রাস্তা জাহাবা মানে যাওয়া আর মজহ মানে যাওয়ার চলার পথ তো জামাতের এই রাস্তা সেরাতে খুব প্রাচীন মজহাব খুব প্রাচীন মজাব মারুফুন আর যেটা সবার জানা একজন মুসলিম কোরআন পড়লে আর নবী পড়লে আর সাহাবা কেরমদের ইতিহাস পড়লে তাদের জীবনই পড়লে স্পষ্ট বুঝতে পারবে মারুফ প্রসিদ্ধিফা তো মালিক আহমদ নয় পরে শাফির পরে মালিকের পরে আহমদের তাদের পরে আহলি সন্নতল জামাতের মজহাব হইল না না না আল্লাহ পাক আবু হানিফা কে মালেককে সাফে কে আহম্মদ কে তাদের পয়দা করার পূর্বে থেকে আহ স্নতল জামাতের মজাহ ছিল তাহলে বোঝা গেল যে তাদের পরে মজাহ আসলো হ্যাঁ এইসব কথা বলা হয়নি আসল মহাব হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের মহাব আসল মহাব হচ্ছে সাহাবাই কিরাম মাজমাইনদের মজহাব সেটা হচ্ছে আসল মজাব এটি হচ্ছে আহলি সন্ন্যতুল জামাতের মহাব ফাই মহাব ফাই মজাহা তারপর আরো বলছেন তিনি যে এই আহলি সন্ন্যতুল জামাতের মজাহটা হচ্ছে সাহাবাই কিরামদের মজাব থেকে সরাসরি আহলে সুন্নাতের মোহাম গ্রহণ করেছেন ওমান খালা আর কেউ যদি এই আহলে সন্ন্যত জামাতের পথের মনহাজের রাস্তার বিরোধিতা করে দুলির সাহাবাইম যদি একমত হয়ে যান কোন ক্ষেত্রে প্রমাণিত রয়েছে যে আমার সাহাবাই কেন সবাই ভুল পথে চলে গেছে দু চার পাঁচজন বাদ দি এটি আর এক গুমরাহী বরং সাহাবাই কেন তারাই আহলে সনাতল জামাতের শিরোমণি ছিলেন মিনহাজুসন্না দ্বিতীয় খন্ড ছয়শ এক পৃষ্ঠার মৌলিক বিষয় হচ্ছে ইমানের স্তম্ভ গুলি আর ইমানের স্তম্ভ আলহামদুলিল্লাহ আপনাদের জানাই আছে আর আমরা বলি জানা আছে কিন্তু অনেক ভাইকে যখন একা একা জিজ্ঞাসা করি সুবহান কেউ বলে পাঁচটি কেউ বলে সাতটি হ্যাঁ ইমানের ইস্তম্ভ কয়টি তো ইসলামের ইস্তম্ভ বলে আর না হইল ওই যে মন্ত্রের মত করেছে ইমানে মুফাসালিয়ে দেয়াল মতো সাতটা করে দিল কেউ সাতটা বলে কেউ পাঁচটা বলে জিজ্ঞাসা করে ইমানের কথা ইমানের ইস্তম্ভ কয়টি বলে ইসলামের কথা ইসলামের ইস্তম্ভ জিজ্ঞাসা করলে বলে ইমানের কথা ইসলামের প্রথম স্তম্ভকে জিজ্ঞাসা করা হয় তো বলে কলমা তো জিজ্ঞাসা করে কি করতে বলছে বিশ্বাস করতে হবে সম্পর্কের ভুল রয়েছে কালেমার ইসলামের স্তম্ভ কালেমা বিশ্বাস করো কালিমা বিশ্বাস তো তোহিত কালোমা বিশ্বাস করো ইমান বিল ইমানের স্তম্ভ হচ্ছে কয়টি ছয়টি যারা যুক্তি কোরআনে কেরেমেরি একটি আয়াতে আসেনি কিন্তু আরো একাধিক আয়াত রয়েছে তকদির সম্পর্কে আর তারপরে নবী করিম সাল্লামের মুসলিমের হাদিস জিবুলের হাদিস যে বলে যেটা প্রসিদ্ধ হাদিস জিবুর আলাইসালাম এসে জিজ্ঞাসা করছেন পাঁচটি প্রশ্ন তার একটি হচ্ছে মাল ইসলাম ইয়াসুল্লাহের তালে ছয়টি বলেছেন আর ইসলামের ইস্কলার আজার যার ভক্ত রয়েছে বলছে যে না তার প্রসিদ্ধ কিতাব রয়েছে আমি নাম বলতে চাই না সংশোধন করতে চাই যাতে করে আমরা সংশোধন করি যে ইমানের স্তম্ভ পাঁচটি তার কাছে ছয়টি নয় পাঁচটিও না আর সাতটিও না ছয়টি হচ্ছে ইমানের জামাতের আকিদা কারণ তারা কোরআনী করিমের অনুসারী আর থির কথা আল্লাপাক ইনাকুল্লা আল্লাহ পরিমিতারা যে আকিদা রয়েছে আকিদার ভীত আর এর ওপর ভিত করে আরো বহু বিশ্বাসের বিষয় রয়েছে যেগুলি হচ্ছে সহিদা আকিদা সহিহা বিশুদ্ধ আকিদা আল্লামাম আল এর একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে কিতাব দেখতে তো ছোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আল আকিদা তু সাহিহা ওয়ামায়োহা সহি আকিদা এবং তার পরিপন্থী বিষয়সমূহ বাংলায় সম্ভবত এইভাবে নামটা আছে এই বইটি পড়বেন তাতে আপনি এই আকিদার এই ছয়টি বিষয় বা ইমানের ছয়টি যে স্তম্ভ এই বিষয়গুলি তারপরে আকিদার পরিপন্থী বিষয়গুলি সম্পর্কে তাতে ইঙ্গিতে যেসব উল্লেখ করা হয়েছে সংক্ষেপে আল্লাহর প্রতি ইমানের আল্লাহর প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে সংক্ষেপে বলে যে আল্লাহ পাকের রবুবিয়া বিশ্বাস করতে হবে যেটাকে তহিদ রবু আল্লাহ পাকের উলুহিয়াত বিশ্বাস করতে হবে এ আল্লাহর জন্য খাস করতে হবে घटा आल्ला हाथ मान कुेहरा मानसा इत्यादि इत्यादि ईमान प्रथम स्तम्भ गलत रही है যার সংশোধন করা একজন মুসলিমের জন্য নামাজ আর অন্য এবাদতবন্দী যত এবাদতবন্দিগী রয়েছে আর যত আখলাকিয়াত রয়েছে মহামলাত রয়েছে সবকিছুর আগে জানা ফরজ এবং তার সংশোধন করা ফরজ তো এই বিষয়গুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করলাম এমাম মালিক রহমতুল্লাহ আল কাছে কোনো লোক এসে জিজ্ঞেস করে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিনের আড়সের ওপর সমুন্নত হওয়া সম্পর্কে ইস্তি হওয়া সম্পর্কে একদল অর্থের বিকৃত এই ঘটায় বলছে আল্লাহ ক্ষমতা পেয়েছেন যেমন কোন শাসক এর আগে ক্ষমতায় ছিলেন এখন ক্ষমতা পেয়েছে ইস্তাউল্লা অর্থ ভ্রান্ত পথ ভ্রান্তি দেয় ইস্তফা যখন ইস্তফা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তিনি বিকৃতি ঘটাননি চার এমামের প্রসিদ্ধুল্লাহ মদিনার ইমামা আজকালকার আমাদের মত না ছোট তালেব আর যার যত কম বিদ্যা তার কাছে তত বেশি ফতুয়া পাবেন কারণ তার বুঝতে পারেন যে আমার এলএম নেই আর যার বেশি বিদ্যা অল্পই আছে আমার কাছে এমাম মালিক রহমতোল্লাহ সম্পর্কে সেই যুগে প্রসিদ্ধ ছিল এই কথাটি সেটা হচ্ছে লাইফতা মালিকুল বিল মাদিন যতদিন পর্যন্ত ইমাম মালিক মদিনায় রয়েছেন কারো ফটোয়া দেওয়ার অধিকার নেই অথচে বড় বড় মা তার বড়রা ছিলেন কিন্তু ইমাম মালিক যেখানে বেঁচে আছেন আর কেউ ফতোয়া দেবে দেখ এই ছিল ঐক্য যে ইমাম মালিকের অপেক্ষায় থাকুক হ্যাঁ যাতে করে অনৈক্য সৃষ্টি না হয় পাঁচজন পাঁচ রকম ফতোয়া দিলে আর ঝগড়া শুরু হয়ে গেল এরকম শেতনার সৃষ্টি না হয় যখন জিজ্ঞাসা করা আরো এটা সবার জানা নেই আর কেউ একজন জিজ্ঞেস করেন রসুর সাল্লাম কে যে আরো সেতো কেমন করে এ কথা জিজ্ঞেস করেনি সুতরাং কেউ যদি জিজ্ঞেস করে राजमान गुमराहि प्रत्येक मानुषर कलबे गुमराही आल्लादा আর এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা যে কেমন হয়ে আছেন কেমন হয়ে আছেন আমরা চারে বৈশাখ আছি তখন নামলাম খালি হয়ে গেল শূন্য হয়ে গেল আল্লাহ আরো সে আল্লাহ যখন প্রথম আসমানে আসেন তখন আবার কেমন হয় কেমন কেমন কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে এরা বিদাতি এরা হচ্ছে বিদাতি আরো প্রখ্যাত একজন এমাম এমাম রাবিয়া সেই যুগেরই তাকে জিজ্ঞাসা করা হয় কেফ আল ইস্তফা কালা রবি রাবিয়া তখন বলেন কেফ তখন জিজ্ঞাসা করে ওই জিজ্ঞাসা করিকে যে জিজ্ঞেস করছে যে আল্লাহর ইসতেফা কারণ আল্লাহ আরো সে সমনত কেমন ভাবে আল্লাহ যে আরো আছেন কেমন ভাবে আল্লাহ কেমন বলো তুমি জিজ্ঞেস করছে আল্লাহ কেমন আল্লাহ বলো ওটা তো জানিনা যে আল্লাহ কেমন ওটা বলতে পারবো না তখন রবি বলছেন ও আনা আল্লাহ আদরি কেফা ফাতু আমি জানি না যে আল্লাহ আরো সে কেমন ভাবে সমনত যেমন তুমি জানো না যে আল্লাহ কেমন তেমনি আমিও জানিনা আল্লাহ আরো কেমন করে আছেন তেমন ভাবে সমন্বত আমি জানিনা এই ছিল রাকিদা আল্লাহ পাক সম্পর্কে তারপরে নাম নিয়ে বিশ্বাস করবো যাদের নাম উল্লেখ করা হয়নি আল্লাহ পাকে অসংখ্য ফেরেস্তা হয়েছে আলম জুন রব্বিকা ইল্লাহ সুরাত আল্লাহ পাকের স্বাদ করেছেন এগুলো বিশ্বাস করবো আল্লাহ রব আলমের নাজল কি তো আসমানি কিতাবগুলিকে বিশ্বাস করবো সংক্ষিপ্ত বিশ্বাস আগের কিতাব ছিলেন কিতাব থেকে বাইবেল থেকে তোরাতি ইত্যাদি থেকে কিন্তু কোরআনে করিমের হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজেই নিয়েছে ইন্নাজালাহুল হাফেজ আর বিস্তারিত ইমান হবে কোরআনে কেরিমের উপর অর্থাৎ কোরানিক প্রত্যেকটি আয়াত বরং এক এক আয়াতে যদি একাধিক হুকুম হকাম থাকে আকিদা থাকে এবাদত থাকে আখলাক থাকে আলাল হারাম থাকে সবগুলি বিশ্বাস করতে হবে সংবাদ থাকে ঘটনা থাকে বিশ্বাস করতে হবে জানতে হবে মানতে হবে আর তারপরে পালনও করতে হবে এটা হচ্ছে তফসিলি ইমান বিস্তারিত বিশ্বাস পার্থক্য করি না ভালো করে দেখুন যে এই মুসলিম উম্মা যে মধ্যমপন্থী উম্মদ এবং শ্রেষ্ঠ উম্মত এর বাস্তব প্রমাণ যে উম্মতে মুসলিমার আর কোন মুসলিম কে না ইসলামের ইতিহাসে যে কোন মুসলিম নয় একটা কথা যদি সমালোচনা করি। কোন নবীর বা মিথ্যা সে মুসলিম থাকতে পারে না এটা হচ্ছে আহলে সন্ন্যতাল মুসলিমদের আকিদা আর এটা হচ্ছে মানহাজ পক্ষান্তরে যারা দাবিদার যে আমরা মূাকে মানি কে মানি আমরা তারা রসুল কত রকমের অবমাননা করছে আর কত রকমের শত্রুতা সম্পর্কে সামান্য যদি ঘৃণা থাকে তাহলে কোভর লাই আহাদিমের রসুল সমস্ত রসুলকে আমরা সংক্ষিপ্ত বিশ্বাস করি যাদের নাম জেনেছি নাম জেনে যাদের নাম জানিনা আল্লাহাকবি পাঠিয়েছেন যাদের কথা আমরা জানি না বলেছেন বিস্তারিত ইমান হইতে হবে অর্থাৎ রসুলাম আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উসাই হাসান আল্লাহ ওসুল হাসানা এ হচ্ছে রসুল প্রতি তারপরে প্রতি ইমান मदून जतरनालना सब गश्वास मध्य कबर परीक्षा रही है कबर आजब रही है कबर नियम रही है इत्यादि हिसाब रही हासर रही पुल रही इत्यादि सबकि जन्न जहान नाम जहां नाम से फितरत बीना विस्तारित तरह प्रकृत आल्ला जा रसुल जा विश्वास करीस मुसलिम मध्यम पंथी ते एक पथभ्रष्ट हो वामे एक पथभ्रष्ट होता ঘটতি করেছে আল্লাহ আলামিন আলমিনতে মুসলিমার যারা আহলে সোন জামাত এই দলকে তৌফিক দান করেছেন কোরআন সন্নার অনুসরণের আল্লাহ ফাকর্বুল আলমিন সম্পর্কে এবং যেসব বিষয় সম্পর্কে আকিদা যা রাখতে বলেছেন আল্লাহ ফাকর্বুল আলমী তা বিশ্বাস করে রসুল উল্লা যা বলেছেন তা বিশ্বাস করে এবং যেইভাবে এবাদতবন্দি করতে বলা হয়েছে এবাদত বন্দি করে তাতে বাড়াবাড়ি করে না করিসের অনুসরণ করে পক্ষান ধরে একদল বাড়াবাড়ি করেছে বাড়াবাড়ি বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি করে একদল শিরকে লিপ্ত হয়েছে ধর্মের নামে যারা গুমরা হয়েছে বাড়াবাড়ি করে একদল বিদাতে লিপ্ত হয়েছে বাড়াবাড়ি করে একদল খারেজিদের রাস্তা নিয়েছে মুসলিমের ক্ষেত্রে তাদের ফতোয়া বেশি শক্ত মুসলিমের মুসলিমকে কাফের বলার ক্ষেত্রে তাদের ফতুয়া বিশেষ কাফের বলার ক্ষেত্রে হ্যাঁ ওটা ঠিক আছে ওদের হ্যাঁ ভুলটাই ঠিক আছে ওদের আবার হ্যাঁ যাদেরকে আল্লাহ বলছেন কাফের কে কাফের বলা নিষেধ আর মুসলিমদের ক্ষেত্রে সচ্চার আহল আল ইসলাম বেনামাজি সম্পর্কে মাথার ব্যথা নয় যে তাকে নামাজ পড়ে মসজিদ নিয়ে আসি কিন্তু নামাজ পড়তে গিয়ে সুন্নতি নামাজ কেন পড়লে মাথার ব্যথা কট্টরপন্থী বাড়াবাড়ি ধর্মের নামে আহলে জামাত ইমানের ক্ষেত্রে মধ্যমপন্থী ইমানের ক্ষেত্রে একদল খারেজিদের পথ নিয়েছে যে একটা কাবিরা কন্যা করলে গেল ইসলাম থেকে শেষ বেরিয়ে গেল আর আর একদল যখন মুসলিম তখন জান্নাত জান্ন পাবই মুরজিয়া মুরজি একদিকে গুমরা হয়েছে খারেজি এক একদিকে গুমরা হয়েছে আহলে সোন জামাত মাঝখানে গকারী না হয় কিন্তু অন্যান্য কাবিরা গোনা রয়েছে তাহলে সে মুসলিম মমিন উনবে আর ফাঁসে উনবে মাসিয়াতে তার ইমানের কারণে সে মমিন মুসলিম আর ফাঁসে তাকে বলব গুনাগার বলবো কারণ সে লিপ্ত রয়েছে মরজিয়া বলছে যে মুসলিম যখন কালেমা পড়েছে তখন সে মতো। আজকালকার আবিকাংশ মুসলিম বিশেষ করে আমাদের দেশগুলির মুসলিম মুসলিম নাম মর্জিয়া নাই বলুক কিন্তু আকিদা আমললে জীবন যাপনে তাদের ইসলামের ক্ষেত্রে তারা মুরজিয়া মর্জিয়া বলছে লাই মাল ইমানে মাসিয়া মুসলিম যখন ইমান যখন আছে তো গোনা করলে কোন ক্ষয়ক্ষতি নেই মজুদ রয়েছে বে নামাজিদের মধ্যে আর এইরকমই যারা রোজা রাখেনা ফরোজ আদায় না কবিরা গুনা অই যাচ্ছে তোবা নেই সংশোধন নেই তারা মুসলিম শাসকের আনুগত্য করা কে ফরজ মনে করে মুসলিম শাসক যতক্ষণ পর্যন্ত মুসলিম আছে আর আপনার আমার ফতুয়া দেওয়ার অধিকার নেই যে ফতুয়াবাজি করবেন আর ইসলামে যাকে ইচ্ছা ঢোকাবেন যাকে ইচ্ছা মনের দেশের অবস্থা ফুটতে যাকে ইচ্ছা ঢুকিয়ে দাও হ্যাঁ নিজের দলের লোক হলে পাকা খাঁটি মুসলিম হয়ে গেল আর যদি দল থেকে বেরিয়ে যায় তাহলে জাহা নামী আর কত কি মুসলিম শাসক मौजूद रहे तरफ आनगत्य कर बैध क्या शुद्ध फरोज अजेब क्या मानबे सब आईन कानून रहे बैध कुरान एवं हदीसर इलाम सांघर्षिक नस्त आईनगुली मुस्लिम शासक मेने चलने जो फिर যদি তারা মুসলিম হয় তাদের আইনগুলি মেনে চলা ফরস এই ক্ষেত্রে একদল গুমরা হয়েছে আরে এরা হচ্ছে দরবারি আলেন হ্যাঁ যারা বলে যে মুসলিম মুসলিম শাসক ফতুয়া লম্বা ফতুয়া দিয়ে দিল আর দুনিয়া আখেরাত সবকিছু সর্বনাশ করল কত লোককে গুমরা করল তো সম্মানিত ভাতৃমন্ডলী বলছিলাম যে মুসলিম শাসকদের আনুগত্য করা ফরোজ আল্লাহ ফখরাবুল আলমিনে সের সাত করেছেন যে আল্লাহকে মানো আতী ও রাসুলকে মানো বা উলিল আমরেকুম তোমাদের যারা নেতা নেত্রী ব্যক্তি তাদেরকে মানো নেতা আপনার পরিবারের নেতা আপনার বাপ মা বড় ভাই যে আপনার নেতা আপনার প্রতিষ্ঠান যেখানে আপনি চাকরি করছেন যে নেতা রয়েছে আপনার ফোরম্যান সুপারভাইজার মোদির মিনকুম। এই করতে করতে ওপরে চলে যান দুইজন গেলে একজনকে তামির আপনি। হ্যাঁ আমির মিনকুম তো শাসকদের আনুগত্য করতে হবে আল্লাপা কোরআনে বলেছেন এটা হচ্ছে আলোসোন জামাতের তালিকা তাদের বিরুদ্ধাচরণ করে দুনিয়ার কোন ফায়দা হয়নি কোন যুগে ফায়দা হয়নি তোমাদেরকে মানবে কার কথা শুনবে আর মানবে শাসকের কথা মালিকের কথা বাপের কথা বড় ভাই যদি বাপ নেই বড় ভাইকে মালিক বানিয়েছেন বড় ভাইয়ের কথা বড় বোন মালিক বানিয়েছেন সে যাকে মালিক বানিয়েছেন আপনি তার কথাই। মানবে এবং নেতা হয়ে যায় যে তারপরে তাকে মানতে হবে সুরুল সাল্লা তাকিদ করেছেন এতে আমাদের সার্বিক কল্যাণ রয়েছে এটা হচ্ছে আহ সাল জামাতের পথ এই বিষয়টি নতুন কথা না যাদেরকে দরবারই বলছেন তাদের কথা না এই বিষয়টি যা কারাহু শি উল্লেখ করেছেন এমাম ইবুল কাইছেন আহমদ তার আগে উল্লেখ করেছেন এমাম উল্লেখ করেছেন এমাম মুজাদ শেখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহম্লা আলিম সকলে উল্লেখ করেছেন বিষয়টি যে শাসকদের আনুগত্য করতে হবে একটি কিতাব রয়েছে বাংলায় অনুবাদ হয়েছে রহমতুল্লাহ আল এর आदर्श दो तुलना मूलक आलोचना जाहलियत कर लोकूहल अबूल लोकबा सेबा र এইসব কাফেররা মনে করতো তার দরবারি হয়ে গেলাম তার চামচা হয়ে গেলাম আর তারপরে কাপুরুষ হয়ে গেলাম ইত্যাদি আর যদি বিরোধিতা করতে পারি শাসকের বিরোধিতা করতে পারি বাপের বিরোধিতা করতে পারি হ্যাঁ বীরপুরুষ হক কথা বলতে পারে যেখানে সেখানে বলতে পারে হক কথা বলবেন হক কিনা প্রথমে জানতে আর তারপরে সেটা যদি হক হয় তাহলে আপনার চাইতে বড়ো রয়েছেন তাদের কাছে পৌঁছে দিন যাতে করে হকটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যটা কি হকটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য হবে সংশোধন করা তাহলে হবে না ক্ষয়ক্ষতি বেশি হবে আমি যদি আমার চাইতে বড় আলে যদি পৌঁছে দিই তাহলে তিনি যদি পৌঁছান তার ভাষায় তাহলে সহজে কাজ হবে সংশোধন হবে এটা হচ্ছে আলো সন্ত্র জামাতের তালিকা আলো সন্ত্রাল জামাতের এ যে সবাই হইচই করে মালিকের বিরুদ্ধে বলো আর তাহলে তাতে সংশোধন হবে কোন অনেক সংশোধন এইভাবে হয়নি এই জন্য কত অসংখ্য মানুষকে এক লাখ বিশ হাজার মৌসুমে করেছেন আব্দুল্লাহ প্রখ্যাত সাহাবি রসুলের অত্যন্ত পদে পদে সুন্নতের শক্ত অনুসারী ও বলা হয়েছে নবী সাল্লা সাল্লাম সফরে যেখানে থেমেছেন থেমে গেছেন এখানে নামাজ হাজার যদি কোনো মাসলায় বিরোধিতা হচ্ছে আর সেটা আকিদার বিষয় নাই তাহলে বলছে আর মতবিরোধ করা আর দল পাখানো এটা অনিষ্ট এতে ক্ষয়ক্ষতি বেশি আছে লাভ নেই সুতরাং এই ক্ষেত্রে যা কসরের জায়গায় পুরা নামাজ পড়ছে নামাজ পড়তে তা উসমানো করিও না আয়াজ। তার উক্তি হিসাবে বর্ণিত হয়েছে এবং এই উক্তিটি হচ্ছে এমাম আহমদ রহমত উল্লা তার থেকে বর্ণিত হয়েছে এক সাথে এই দুই প্রখ্যাত ইমাম আবেদ জাহেদ আল্লাহ পাকের দিনের মুজাহেদ ইমাম আহমদ রহমতুল্লাহ জীবনী যারা পড়েছে যে তিনি কোরআন মখলুক হয়ে যায় পুর গুমরা হয়ে যায় আব্বাস তাদের এই উক্তিটি শুনেন বলছে লাউ আননি আলম আনা দাওয়াত আমি যদি জানতাম আর এমাম আহমদ রহমতুল্লাহ আলী বলছেন দুই এমাম বলছেন আহমদুল্লাহ আলী মজমাইন বলছেন কি আমি যদি জানতে পারতাম যে আমার দোয়াটা কবুল হবে তাহলে লারাফ আমি নিজের জন্য দোয়া না করে লাফ সুলতান তাহলে শাসকের জন্য দোয়া করতামের তফিক দাও কোরআন করার তৌফিক দাও আর জনগণের কল্যাণ করার তৌফিক দাও তারা তার সঙ্গী গুলোকে আজকাল পজিটিভ দোয়া নেই তৌফিক দাও তাদেরকে হকের দিকে ফিরে আসার তফিক এইসব দোয়া নেই দোয়া কি ধ্বংস হোক এই হোক সেই হোক যাহ যাক এই সব দোয়া আজকাল এগুলো খারজিদের তরিকা খারজিদের তরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন কেন তাকে জিজ্ঞাসা করে নিজের জন্য দোয়া না করে আপনি শাসকের জন্য দেশের মালিকের জন্য আমার পরিবারের কয়েকটা লোকের ফায়দা হইল কিন্তু শাসক যদি ভালো মানুষ হয়ে যান শাসক যদি কোরআন সন্ন্যার অনুসারী হয়ে যান শাসক যদি মোত্তাকে পরেশকার আল্লাহ হয়ে যান তাহলে দেশবাসী সব ঠিক হয়ে যাবে আমার ঠিক ঠিক ঠিক হয় দেশবাসী ঠিক হয়ে যাবে না কারণ আল্লাহ মাইকার আমাদের কথা সারা বিশ্বের সমস্ত মানুষ সারা দেশের সমস্ত মানুষ মেনে নেবে না কখনো তাদের জন্য হ্যাঁ কোরআনের সাথে সুলতানের প্রয়োজন রয়েছে কোরআনের সাথে সাথে কোরআনের কথা বললে শুধু ওয়াজ করে হবে না তার সাথে ক্ষমতার রয়েছে। সুতরাং যদি এই শাসক শাসককে তাড়িয়ে না দিয়ে শাসক যদি দোয়া করেন পরামর্শ দেন দিয়ে যদি সংশোধন হয়ে যায় কোন একটি দেশের সম্পর্কে বলছেন একটি এলাকা সম্পর্কে বলছেন একটি যুগ সম্পর্কে বলছেন কোন একটি প্রেক্ষাপটকে সামনে রেখে বলছেন আমি সব যুগের জন্য আমার কথাটি বলছি এজন্য জন্য কেউ এই কথাটিকে কোন একটা ক্ষেত্রের ক্ষেত্রে ফিট করে নেবেন না যে এই ক্ষেত্রে আমি বলেছি কখনো না संशोधन शासकर कबुल करोआ दुआ दिए गोटा देशवास फायदा देश सबा भलो देश भलो कह देश मानस भलो क्या कर आल्ला रहमत नेमे आसलहर बरकते नेल्लाह फकरबुल आलम जो पथे चलार तौफिक दान कर वे। যে কোন যুগে কোন শাসকের সংশোধনের জন্য যদি বিদ্রোহ ঘোষণা করে অস্ত্র ধারণ করে এই উৎখাত করব। একে রাখবো না বলে যদি কোন দল বের হয় बर्तमान शासक के रखबोन एके दखल करोक के इसलम्बी शतब्दीते सामने इकश बचर आठशो आठशो बचर इतिहास तहसा कथा जुगे शासक बैरिए इलाकिन माफा शासक विद्रोह घोषणा कर शासक के उत्खात करवन करबी क्षतर मीन इजालती पुलिस दूर करगे ना इसलाम बिरोधी कुल देशे नाई रकम जान देश আর আমার মতো লোক বলছেন না কে বলছেন আমি এই একটি কথা নিজের বলছি রা শেখুল ইসলাম ইভিনেতে মিয়া রহমতুল্লাহ আলাই যাকে সকলে এক বাক্যে এমনকি শত্রুরাও আহ তাদের ঘর থেকেও এই আওয়াজ এসেছে যে তিনি একজন মুজাদ্দেদ ছিলেন একজন সংস্কারক ছিলেন আহলে সোন জামাত এই রকমই সাহাবাই কেরামদের দ্বিমত সম্পর্কে মধ্য পন্থা অবলম্বন করে এবং তাদের সম্পর্কে কোনো রকমের বেয়াদবির কথা উল্লেখ করেন না এবং তাদেরকে অন্তর থেকে ভালোবাসে তবে তাদের ক্ষেত্রে অতিরঞ্জন অতিভক্তি যদি ধর্মের নামে হয় তাহলে বিদাতির লক্ষণ আর দুনিয়ার স্বার্থে যদি অতিভক্তি হয় তাহলে চোরের লক্ষণ জি হ্যাঁ যারা ধর্মের নামে অতিভক্তি দেখেছে হ্যাঁ হাসানকে ভালোবাসি আল্লাহর হক কেড়ে নিয়ে দিয়ে দিয়েছে অতিভক্তি বিদাতির লক্ষণ হ্যাঁ যারা কয়েক তাদের লক্ষণ আহ জামাতের মানহাজ হচ্ছে যে কোরআন এবং মানহাজের সালফ মেনে চলে তারা নির্ভর করে তাদের দিনের ক্ষেত্রে তাদের আকিদার ক্ষেত্রে ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে যদি মুসলিম হয়ে যেতে পারেন তাহলে সাহাবাইমদের আকিদা সালাহের আকিদা এবাদত বন্দে রসুলামের মতো আর সাহাবাই মতো আর আখ চরিত্র আর আপনার আদান প্রদান ব্যবসা বাণিজ্য রুজি রেজেক কোথায় খরচ করতে হবে কোথা থেকে ইনকাম করতে হবে এটাও যদি তাদের মতো হয়ে যায় তাহলে কামেল মুসলিম হতে না এবং বুঝে কারণ আজকাল কিছু অল্প বিদ্যাওয়ালা পয়দা হয়েছে কিছু আরবি ঠিক করে বুঝে না উর্দু দিয়ে ইসলাম শিখেছে অথবা ইংলিশ দিয়ে ইসলাম শিখেছে অথবা বাংলা দিয়ে ইসলাম শিখেছে কিছুটা আর শিখার পরে এমন এমন কথা বলে আশ্চর্য হয়ে যাবে তারপরে এই জন্য আল্লাহ আলমানী রহমতুল্লাহ আলহি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা কোরআন শোনার অনুসারীরা কোরআনে কেরিম जिक्र कहीं कुरने कलु आलिम सालाम पढ़ारा नहीं पे गल রসুল্লা হাদিস পড়ার ফজিলত আছে না নেই মৃত ঠিকির আল্লাহু আল্লাহ হু হু হু জিকির হ্যাঁ জিকির হ্যাঁ তার জিকিরের নাম আর কত রকমের জিকির সুভান কত রকমের দুরুদ দুরুদ এর दुरूद जिकर तुम अब এই সালাফ সালাফে যেই নিয়ে কোরআন হাদিস বুঝেছেন এবং আমল করে সেই দৃষ্টিভঙ্গি আপনার হইতে হবে স্বাধীন চিন্তা চেতনা আমি স্বাধীনভাবে বুঝবো আরে ওরা বুঝের বুঝে আমি বুঝবো ইসলামের ব্যাখ্যা কোন একটা ব্যাখ্যা করে দিল না বললো এটা হচ্ছে ইসলাম না চলবে না আপনাকে যেমন করিম সামনে রাখতে হবে রসুল হাদিস সামনে রাখতে হবে কি বুঝেছেন দূরতের ক্ষেত্রে জিকির ক্ষেত্রে আর একটা বিদায় আমাদের সম্মিলিত দূরত একসাথে মহাব্বতের সাথে আল্লাহ করে দিল আপনারা পড়ছেন আমি পানি খাচ্ছি তাই না দুটোই কাজ চলছে মেলাতে গিয়ে কলা বিক্রি করা হচ্ছে আর মেলাও দেখা হচ্ছে আর আপনাদের শুরু করিয়ে দিল আপনারা তো পজিটিভ বলছেন আর একটা শুধু অপরাধ করছে সেটা হচ্ছে সম্মিলিত বিদাত করছেন কিন্তু বক্তার সাহেব হুজুর জি উনি কুহুরি নাস্তি নাস্তিক হয়ে গেলেন লা কি আল্লাহ মানে এলাহ নেই লা মানে এলাহ নেই তাহলে বক্তা সাহেব যিনি চা খাওয়ার শুরু করে দুধ খাবেন পানি খাবেন পড়েন একটু মহব্বতের সাথে জিজ্ঞেস করল এলাহা তো এলাহ নেই এলাহ নেই বলে আর তারপরে এলাহকে অস্বীকার করে আপনাদেরকে বিদাতি জিজ্ঞেস লাগিয়ে দিলো আপনাদের বিদাত করার নিজে কুহুরি করল নাস্তিকতা তার মধ্যে দেখি বুঝুক আর নাই বুঝুক হ্যাঁ বুঝে করলে এক বিপদ আর বুঝে না করলে আর এক বিপদি জেনে শুনে করো এটা একটা মুসিবত জানছো তারপরে হ্যাঁ জানছো যে মানে কালমাসের কালমা হয়ে গেল ঠিক না তাহলে যদি জেনে শুনে এক মুসিবত জানতে হবে পড়তে হবে আল্লা ফরজ করেছেন তো যদি না জেনে করো তো আরো বড় মুসিবত জানার ফরজ তরক করলে আর ইমানের ফরজ তরক করলে আর আমলের ফরজ তরক করলে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন मानी सहबा तरीके तरफदारी गोणामी करना हजुर आलेम दिन এবং রসুলের হাদিসের কথা মানলেন এবং তারা এই বিশ্বাস রাখে যে মানুষ মুজাহ মানুষ আলেমে দিন মেহনতি মেহনত করেছে বেচারা ইতিসিব ভুলও হইতে পারে আবার ঠিকও হইতে পারে যদি তার মধ্যে যোগ্যতা থেকে থাকে মেহনত করেছে মানুষের কল্যাণের জন্য আপনাদের সমস্যার সমাধানের জন্য আর তারপরে ভুল ফতুয়া দিয়েছে এক নেকি আর যদি ঠিক ফতুয়া দিয়ে থাকে তাহলে ফালাহের দ্বিগুণ নেকি পেয়েছে তাঁদের ক্ষয়ক্ষতি না কিন্তু আপনার আমার ক্ষয়ক্ষতি অন্ধ হে ভুলটাও মেনে নিলাম সুতরাং কুমরা গেলাম এবং তাদের মধ্যে উদারতা ছিল আমরা একটা দুটা মাছ লাইনে যদি না অমুক জায়গায় আজকাল এক শ্রেণীর মানুষরা শুধু সাধারণ মানুষরা না যাদেরকে সমাজের আলেম বলা হচ্ছে আমাদের সমাজে তারা এরকম কথা বলে থাকে অথচ এমাম শাহ রহমতুল্লা আলে তিনি কি বলছেন শুনেন। তিনি বলছেন কালামনা সহাব ইহাতামেল খাতা আমার মতটা হচ্ছে ঠিক আমার আমি যেটা মত পোষণ করলাম সেটা আমার কাছে ঠিক কিন্তু অন্যরা যেটা বলেছে সেটা আমার কাছে ভুল কিন্তু ইহা তামেলুর সব হতে পারে যে তারটাই ঠিক কত উদারতা দেখেন আমি একটি কথা বললাম কিন্তু আমারটাই ঠিক অথচ সেটা স্তাহের মাসাল মশাইলি এই সব বিষয়ে এত বাড়াবাড়ি করা যে আমরা হকন্থী আর ও একটা একটা ফতো ভুল করেছে যে বাতিল বিদ্যাতি ফটোয়া দেওয়া না কখন না পুরানার যদি অনুসারী হয় मेहनत फतोआ दिएो जो दी करें तबीयत आहल जमत भूल स्पष्ट तरह समर्थन मेने चला तार हराम जब आहकर शेष विषय आहल जमत आल्लाबल आलमीन फरज वजीब्रद्धा सम्मान कर छोट मने दिन जतगुल सब गुली के तरा श्रद्धारालन से फरज होक সোনাথ হোক মোস্তাহ হোক সবগুলিকে শ্রদ্ধার সাথে মেনে চলে আর হারাম, অপছন্দনীয় সবগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করে তাদের কাছে এরকম না আর এটা তো সামান্য ব্যাপার যেমন আজকাল এক লোকেরা বেরিয়েছে শুধু সাধারণদের মধ্যে না এক শ্রেণীর মাদ্রাসা পড়া লোকদের মধ্যে বেরিয়েছে টাকনার নীচে কাপড় যদি বলেন টাকনার নীচে কাপড় আরে এটা তো সামান্য ব্যাপার এই সব নিয়ে বাড়াবাড়ি করে অথচ নবিস জাহান নামের সুসংবাদ দিয়েছে তাই না জান্নাবের কি সুসংবাদ রয়েছে তাই না আর বলছে যে সামান্য ব্যাপারাড়ি করছেন আরে দেখেন ইসলাম পালন করে আর হারামের ক্ষেত্রে একটা হলো অথচ হারাম দাড়ির ক্ষেত্রে দাড়ির কথা কেন বলেন এইটা আমার কোন ব্যাপার হলো নাকি এই যে এই কথা দাড়ির মশলা আবার বলে আরে যার ইচ্ছা হচ্ছে না রাখছে আরে গুরুত্বপূর্ণ বিষয় বলে তার কাছে দাঁড়িয়ে গুরুত্ব এটা সালাফের তরিকা ছিল না সালাফেসালিকা হচ্ছে আল্লাহ সবগুলি শ্রদ্ধা করে ফরজ হইলেও যেমন ফরোজ নামাজের শ্রদ্ধা করে তেমনি হজির শ্রদ্ধা করে উমরার শ্রদ্ধা করে তেমনি যেকোনো আদেশ রসুল্লাহ সাল্লামসুলো ফখ রসুল্লাহ যা দিয়েছেন তা গ্রহণ করো অমানাহ থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বেঁচে থাকো সুতরাং নিষেধ করা হয়েছে সেটা হালাল হোক আর মকরু বলেছে মকরু মকরু মানে হুজুররা খাও তাই না জর্দা পান খাও আর দাড়ি কি অজেব থেকে নামিয়ে দিলেন শূন্যতে আর সুন্নতে নামিয়ে দেওয়ার বলে দাড়ি তো সুন্নত মানে জবাই কর তাই না শোনা জবাই করি হ্যাঁ যাই হোক কথা বললাম আল্লাহর থেকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তা থেকে ফিরে আসার তৌফিক দান করেন মতের পূর্বে আল্লাহ ফাকরুল্লাহ আলমিন সমস্ত গোনা থেকে ভুল ভ্রান্তি থেকে আল্লাহ পাক যেন ফিরে আসার তৌফিক দান করেন পাক আমাদের শেষ পরিণাম যেন ভালো করেন যে ভাইরা এখানে হাজির হয়েছেন সকলকে আল্লাহ পাক জন্নাতুল ফিরদৌ দান করেন যেভাবে আল্লাহ পাক খোশ নসিব করেছেন ভাগ্যবান করেছেন যে এখানে আল্লাহর দিনের কথা শোনার জন্য বসেছি আমরা আল্লাপাক ওইভাবে যেন আমাদেরকে জান্নাতুল ফিরদ্দেসে একসাথে বসার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের যারা পূর্বপুরুষর রয়েছেন তাদের গোনা খাতা যেন মাফ করে দেন তাদেরকে জান্নাতুল ফিরদাও দান করেন মুসলিমদের ক্ষেত্রে আমাদের অন্তরে যেন কোন রকমের ঘৃণা না থাকে বিদ্বেষ না থাকে হিংসা না থাকে শত্রুতা না থাকে কলহ না থাকে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা কালবে সালিম করার আল্লাহাক যেন তো দান করেন ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار ربنا ظلمنا الله وبركاته আলোচনা শুনলাম যে আলোচনা শুনলাম দেওয়ার জন্য নয় আপনারা দেখেছেন আলোচনা শুরু থেকে যাব পর্যন্ত অনেক প্রশ্ন এসেছি আমাদের কাছে আমি আমাদের সময় সভ্যতার কারণে আমরা মাত্র কয়েকটি আমরা পড়ব শেখ জাহাবাহ আমার বাবা আমার বাবা ভাণ্ডারী बाबा मायस भाडारी मुरीद खाली गए नाम नामा मायस भंडारी मुरीद खाली गाए नाम चाहते अनेक बड़ा आकदार त्रुटी आजीदार সংশোধন আগে করার চেষ্টা করেন বাকি কথা হলো যে খালি গায়ে নামাজ হবে কিনা এই মর্মে পুরুষদের লজ্জা স্থান হচ্ছে নাভি থেকে শুরু করে হাঁটু সহ এতটুকু অবশ্যই ঢাকতে হবে আর তারপরে কাঁধ ঢাকার কথা সেই ব্যবহারিত রয়েছে নামাজের অবস্থায় সালাতের লেবাস হচ্ছে কাঁধ দুই কাঁধ ঢেকে নামাজ বিল পড়তোসালিস কোনো মানুষ যেন কোনো মুসলিম এমনভাবে নামাজ আদায় না করে যে তার কাঁধের ওপর কোনো কাপড় নেই তাহলে নিচের দিকে যদি হাঁটু পর্যন্ত ঢাকা থাকে নাভি থেকে আর ওপরে যদি কাঁধটা ঢাকা থাকে একটা গামছা যেমন কমপক্ষে বা একটা গেঞ্জি হাফ হলেও তো যথেষ্ট এক দল বলছেন যেহেতু নাবিস নিষেধ করেছেন সুতরাং নামাজ হবে না আর দল বলছেন না নামাজ এই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু সে নাবল আসলাম নাফারমানি করল তবে অবশ্যই না ফার্মিনে এতে কোনো সন্দেহ নেই সুতরাং এর সংশোধনের প্রয়োজন রয়েছে এইভাবে নামাজ পড়া ঠিক না গুনাগার অবশ্য হবে কিন্তু নামাজ হবে কিনা আল্লাপাক ভালো জানেন নামাজ হবে কিন্তু গুণাগার হবে অথবা নামাজ হবে না দুটি মত ফোকাহিক রয়েছে আহ বাকি কথা হলো যে ওর চাইতে বড় রোগ রয়েছে তাদের সিরকি আকিদা সে সংশোধন করেন কারণ সুফিবাদ শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই ধ্বংসাত্মক আকিদাকে ধ্বংস করেছে ইমানকে ধ্বংস করেছে ভাই জিজ্ঞেস করেছেন আমাদেরকে লাল আজহাবি বলা হয় আমার আলোচনাতে অভিনেতা এম্লাহের কথা উল্লেখ করি মিনহাজুসন্না থেকে যে আহলুসার মজাহ সৃষ্টি করেনি তখন এই মজহাব ছিল না ছিল না কোন মজাহটা ছিল এ আহ সোনের মজাহ ছিল রাসুর মহাব সাহাবাহাম মজাহ ওই মজাহাবের ওপর কেউ যদি থাকে তো সেই হচ্ছে আসল মজাবি সে হচ্ছে আসল মজহাবি আর তারপরে যারা করেছে তারা যদি যে আমাদের কথা কোরআন এ মাহাদিসের সামনে যদি সাংঘর্ষিক হয় তো ছুড়ে ফেলে দিয়ে বিভিন্ন মত রয়েছে এই বিষয়ে আলোচনা রয়েছে আমরা ইন্টারনেটে শুনতে অনেক ভাইদের রয়েছে তার মধ্যে একটি আলোচনা আমার রয়েছে যে চার এমাম এবং আহ কোরআন হাদিসের অনুসরণ তারা কোরআন হাদিসের অনুসরণের ক্ষেত্রে কিভাবে উৎসাহিত করেছেন এবং কিয়মতের দিনে এই চার এমাম এদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করবেন যারা এমামের দোহাই দিয়ে হাদিসের খিলাফ কোরআনের খিলাফ সন্নতুলের তরিকার খিলাফ চলবে কারণ সেটা তাদের মজাহ ছিল হাদিস ফাহা মজাহ ইসহী হাদিস হচ্ছে আমাদের মজাব এই কথায় মাবা আনিফা থেকে বর্ণিত রয়েছে সাফেইদ বর্ণিত রয়েছে অন্য নাইমাই থেকে বর্ণিত রয়েছে এটা হচ্ছে আসল মজাহাব আহ জামাতের মজাহাব জি আর ওয়াহাবি যেটা বললে সেটা এই নামটা ঘরের এক শত্রু আর বাইরের এক শত্রু এই দুই শত্রু দিয়েছে বাইরের শত্রু হচ্ছে যারা ইংরেজ ভারত উপমহাদেশি ছিল তারা দেখলো যে শেখ হোলাসানের দাওয়াত যখন এই আরব জাজিরাতে এখানে চলে সেই সময় শাহিস মাই শাহীদ রহমতুল্লাহ তকবিয়াতিমান এখানে কিতাব ও লিখলেন মহম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আর ওইদিকে তকবিয়াতিমান রেখে তৌহিদের দাওয়াত শুরু করেন শাহিদাই শহীদ রহমতুল্লাহ আর তার অনসারী সেই ভারত স্বাধীনতার জেহাদে মুসলিমরা আন্দোলন করছিলেন এবং জেহাদ করছিলেন যার ফলে তারা দেখল যে এরা তুই একই রকমের কাজ করছে আরবে যা করছে মোহাম্মদ আব্দুল রহমতুল্লাহ তাই তো করছে ইসমাইল শহীদ আর তার অনুসারীরা নাম দিয়ে দিলি তো এটা ওই ওই শত্রুদের দেওয়া নাম ওই শত্রুরা এই তোহফা দিয়েছে বিদাতের কে যে নামটা সহিদার লোকদেরকে বলো আর যারা দেখলো শত্রুরা এই নামটা দিল কিন্তু ওয়াহাবি বলে না কোনো মজহাব না কোন দল হয়েছে না কোন তরিকা রয়েছে বরং শেখুল ইসলাম আবদুল্লাহ রহমতুল্লাহ আলেই কোরআনার অনুসরণে মানুষের মধ্যে যে শির্ বিদাতের সংস্কার। ছিল তার সংশোধন করেছেন সংস্কার করেছেন তিনি একজন সাহাবাহিক এরমদের তরিকায় ছিলেন রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের তরিকার অনসারি ইমাম ছিলেন তিনি সুতরাং তার জীবনী সম্পর্কে এখানে কিতাব পাওয়া যায় থেকে ছে কিতাব থেকে আপনার উপকৃত হইতে পারবেন আর নাজির বলা হাজের মানে উপস্থিত আর নাজের মানে প্রত্যক্ষকারী নজর থেকে যিনি দেখছেন তো রসুলামকে যদি বলেন যে তিনি সবসময় হাজির উপস্থিত এটা আর দ্বিতীয় হচ্ছে নাজের সবকিছুই তিনি প্রত্যক্ষ করছেন দেখছেন এই দুটি কথা রসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে ঠিক না ভুল তৌহিদ না শির বলুন তো দেখি নবী সালাম হাজির যারা বলে তারা আবার এক কথার উপর নাই কারণ বিদা তো রকমের হয় না হ্যাঁ এক কথা থাকে না কোরআনার অনুসাদের কথা সব জায়গায় একই রকম আপনি মালয়েশিয়া ইন্ডোনেশিয়া থেকে শুরু করে আপনি পশ্চিমে যতদূর চলে যাবেন কোরআন যারা উৎস করেছে দিনের দিনের উৎস তাদের কোরআন সুন্না মান সালাফ তাদের আকিদা পাবেন কাছাকাছি হাজির ছিলেন এখন হাজির হলেন আমার তাদের কিতাব আছে নবীম সব সময় হাজির নাজির তো কোনটা নেবেন হ্যাঁ তাদের আকিদের দিকে রয়েছে নবী হাজির বলা এটা আল্লাহর সাথে শরিক করা দিক থেকে তার থেকে তার ক্ষমতার দিক থেকে এহাতা এইসব দিক থেকে একটা আয়ের সাত করেছেন আমি শুধু গায়েব নই কে বলছেন আল্লাহ বলছেন অমা কন্যা গায়েবিন আমি গায়েব নই বাকি সবাই গায়েব হয় আমি যখন এখান থেকে চলে গেলাম থেকে আমি অনুপস্থিত ঠিক না রাসুল উল্লাস দুনিয়া থেকে চলে গেছেন ইন্তকাল করেছেন তখন তিনি গায়েব হয়ে গেছেন এখান থেকে ঠিক না তার আগে তিনি হাজির ছিলেন তার আগে কিন্তু আল্লাহ আল্লাহাকা যে আমি আমি নই শুধু হাজির দিক থেকে না সব জায়গায় আল্লাহ সর্বোচ্চ না আল্লাহ আরো সে আজিমে সমুন্নত তার সাথে সাথে তিনি যে দিকগুলি বললাম এর সাথে আরো বিভিন্ন দিক হইতে পারে আহ সংক্ষেপে ইঙ্গিত করলাম আল্লাহাক রব্বুল আলমীকে হাজির বলা যেতে পারে এই অর্থে কিন্তু আল্লাহকে সত্যগত দিক থেকে যদি হাজির বলেন তো সেটাও হলুলি আকিদা কুফরিয়াদা হয়ে যাবে এই আকিদা থেকে সাবধান বাকি নাজির মানে সবকিছু দেখা হ্যাঁ আল্লাহর আলমের মানে সবকিছু দেখছেন নবী সালাম কবর থেকে দেখছেন যে আমরা এখানে প্রোগ্রাম করছি না হ্যাঁ আপনি যখন দেশে যাচ্ছেন নবীলাম দেখছেন যে আপনি সৌদি থেকে দেশে গেলেন তাই না আপনি যখন হজের মাঠে হজ করতে গেছেন উমরা গেছেন নবীলাম দেখছেন হ্যাঁ নাজির মানে এইটাই হয় ঠিক হলো না ভুল আল্লাহ পাক যে আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে খালিফা বানিয়েছেন আর ফায়ান দেখতে চান আল্লাহ যে তোমরা কি করছো কেমন আমল করছে ফায়ান কে আল্লাহ নাজের আল্লাহ দেখছেন হাজের নাজির फौरज सलाद अक् सतरते षोलो पंदो कर भंग कर लठिक मत एर पराम एजमा छोड़ রয়েছে। আর এটাই হচ্ছে হেজাব অস্বীকার লুকুপুরি হইতে পারে বোঝা গেছে অস্বীকার নাই নামাজ তরককারী নামাজ ছেড়ে দিলে এই আমলটি ছেড়ে দিলে ইসলামের তার অন্তর ইসলাম আছে ইমান আছে এর প্রমাণ পাওয়া যায় না সুতরাং ফরুদ্দাহ রসুল যদি কোনো বিষয় দিমত হয় বা মতবিরোধ হয় তো আল্লাহর কাছে ফিরে আসো আর রসুলের কাছে ফিরে আসো কোরআন হাদিস বলে যে অন্তরে আপনার ইমান আছে কিনা আপনার মাঝে আর অমুসলিমের মাঝে পার্থক্য হচ্ছে না সুতরাং সঠিক পড়ে অথবা বিশ্বাস করেও মুসলিম হওয়া যায় না যদি নামাজ এক ছেড়ে দেয় জি আল্লাহাক সকলকে হৃদয় দান করে আমরা তার অপেক্ষা করছি এই অবস্থায় এখন আমাদের করণীয় উল্লেখ্য যে মায়ের বাড়িতে যেতে চাই বিমসা করতে চাই কিন্তু মা মেয়ে তার মেয়ে সহ দিতে চাই ছেলেকে বাদ অনেক সময় বলে না চলে যা আদালতে চলে যাও সুতরাং এই ক্ষেত্রে ভাইকে পরামর্শ দেবো যে এখানে আছেন এখানে আলহামদুলিল্লাহ মুফতি আম আছেন তার অফিস আছে এবং আয়াতামা আছেন সেখান থেকে আপনার জিজ্ঞেস করে নেবেন যে এই অবস্থায় একটা মেয়ে বেরিয়ে চলে এসেছে এবং বিনা অলিতে বিবাহ করেছেন এখন এর সমাধান কি সেখান থেকে ফটোয়া নেবেন এটা আপনার জন্য আর আমার জন্য হ্যাঁ সতর্কতা যে আপনার হালাল হারামের ক্ষেত্রে স্ত্রীর হারাম করা অথবা হালাল করা এই ক্ষেত্রে আমি কিছু বললাম না তবে নবিস হাদিস শুনিয়ে ইল্লা লি ওলি ছাড়া বিবাহ হয় না দূরের কাউকে নিয়ে বিয়ে পড়িতে বাপ আছে মা বিয়ে পড়িয়ে দিল এই সব বিয়ে হবে না তো যদি কেউ এইরকম ভাবে বিনা বিবাহ করে তার নিকা বাতিল বাতিল বাতিল বলছেন সুতরাং এই ক্ষেত্রে সমাধান হচ্ছে যে আপনি দারুল ইস্তা গিয়ে ফতোয়ান কিং মসজিদের বিশ্ব উন্নতি বিভাগের সম্মানিত আহির তিনি আপনাদের সামনে সমবনি বক্তব্য উপস্থিত আছেন সরিভেন্টা আপনারা بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله বংলাদেশমুমাসংলাদেশম খিক Uh, because my Bangladesh way a little bit difficult but inshallah Shaykh Muti'ar Rahman will teach me inshallah so my brother Alhamdulillah you are welcome at King Khalid Islamic Center Shaykh Muti'ar Rahman is a big you know, chance for us to have it to have him with us tonight for jazakallah khair ya Shaykh Muti'ar Rahman yeah lisa koono bifuna fee hadih illayla unassar al azugula an yam fabil jamia wa an yagfir Aliya خالد بن عبد العزيز وأن يكتب أجر هذه المحاضرة وهذه الدرس في ميزان حسناته وفي ميزان كذلك حسنات الشيخ مطيع الرحمن وفرصة لنا سعيدة حقيقة أن نستمع للشيخ مطيع الرحمن في هذه المحاضرة أتى إلينا جزاء الله خير من الدمام عانيا من أجل إخوانه মরকনী শেখা শেখা থ্রি He will be our guest, inshallah Insha'Allah, Azza wa Jal. With other sheikh, inshallah Because actually, uh, all of the, uh, our sheikh here Bangladesh, you know, we like them, we love them in the sake of the Almighty, Allah Subh'ana wa Ta'ala. So again, my brother, uh, my Kamunasu uh, brother, uh, uh, only a few words, so these are the words which I, I know, inshallah But inshallah little by little, inshallah, أو يلبي إن شاء الله ان شاء الله جود بانجلاديش سبيكر إن شاء الله سو مرة أخرى أغين نرحب بشيخنا وضيفنا وأخونا الشيخ مطيع الرحمن وكذلك المشايخ جميعا والحضور كذلك نشكركم على حضوركم الرائع الجميل وعلى الترتيب والتنظيم ونشكر الأخ كوثر جزاها الله خير فبردر كوثر, كوثر بائي كموناسوا بائي <تصفيق> الحمد لله فكوثر جزاها الله خير هو الذي بدأ في هذا الترتيب وهذا اللقاء فجزاها الله عنا خيرا زال الخير فكان جدا يعني هي واز تو ماتش بيزي اكشلي كوثر هي ويك ارينجنج وذ الاذر برذرز اولسو فجزاهم الله عز, عز وجل عنا خير الجزاء واذا كان هناك تقصير فهو من نحن فاعذرونا إذا كان هناك تقصير او لم نقوم بالواجب كاملا فهو من عندنا نحن لكن نسال الله عز وجل ان ينفع بهذا اللقاء ونحن كما وعدناكم إن شاء الله سوف نستضيف الشيخ إن شاء الله مضع الرحمن مرات ومرات إن شاء الله لأنني وجدت ما شاء الله خلال نظرتي إلى الوجوه الإخوان ما شاء الله دي يعني دي المركزين الحمد لله في كلمة الشيخ بنسى أس جل أن ينفع بها وينفع بالحضور جميعا ولا أريد أن أطير عليكم لأن وجبة العشاء جاهزة فاناس العز جل ان ينفع بالجميع وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا جزاك الله خير فمن الجاليات البنغاليه نشكر الله ثم نشكركم على إقامة هذه الملتقى أو اللقاء نتمنى أن نستمر ان شاء الله عز وجل السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله و ان جيت بولechen আর আগে যা তার পরিচয় দেওয়া হয়েছে শেখ আবদুল হাই ওনার নাম হচ্ছে শেখ ইব্রাহিম মালিক খালেদ এই যে আপনার দেওয়া সেন্টার এখানে এটা তিনি দায়িত্বশীল তারপর তিনি আমাদের বিশেষ করে সম্মানিত শেখ মতিউরহমান সাহেবের সুনাম করেছেন তার জন্য দোয়াও করেছেন তার আগে সর্বপ্রথম তিনি একটু মজা করেছেন যে কিছু বাংলাদেশী ভাষা আমি বলবো কেমন আছেন স্বাগতম এ কিছু কথা বলে আমাদের মন জয় করার চেষ্টা করেছেন এটা আসলে একটা হেকমত তারপরে আমাদের সুসংবাদ দিয়েছেন যে আমরা পুনরায় তিন মাসের পরে তিন মাসের মধ্যে কিংবা পরে আমরা শেখকে আবার আমন্ত্রণ আমরা জানাব এটা আমাদের সুসংবাদ আর যে ভাইরা এই কাজে শ্রম দিয়েছেন বিশেষ করে তিনি আবার রিপিট করেছেন যে সে কষ্ট করে দামবাম থেকে এসেছেন আমাদের কিছু শোনার জন্য আর এই যে আজকের বৈঠক বা সভা এই সভার অনেক অজুহন তৈ বা এই কথা বলেছেন স্বচ্ছ এবং পবিত্র চেহারা আমি দেখছি এই পেছনে একজন ভাইয়ের নাম করেছেন কাউসার তিনি না খুব প্রচেষ্টা চালিয়েছেন খুবই ইয়ে করেছেন চেষ্টা করেন যাতে করে এই সভাটা সফলমণ্ডিত হয় তো আপনারা যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন তা আপনাদেরকে এবং যারা আশ্রম দিয়েছেন এই সবার পেছনে এবং যে সায়করা এসে এখানে বক্তব্য রেখেছেন এবং অন্যান্য যে সমস্ত শাইকরা রয়েছেন তাদের সকলকে আল্লাহ সুবাহ জাজা খারেকদিন তাদেরকে তারপরে তিনি আবার প্রথম কথা আবার রিপিট করে বলেছেন যে আমরা আবার চেষ্টা করব শাইককে আনার জন্য এই কথা তিনি বলছেন আর মাঝে মাঝে তিনি ইংরেজি বলছেন আমরাও তো অনেক ইংরেজি বোঝেন তো আশা করি যায় এই তর্জমা খুব একটা গুরুত্ব রাখেনা না একটা ইয়ে করা রুটিন ফলো করা হিসাবে এটা অনুবাদ করা হলো আল্লাহ তোলকে তোফিক দেন আসসাল